पक्ष इबनेर दु जने चुक्ति लिखते हदायर सन्धी लिखते आलियाल्लाहन प्रथम लिखल বিসমিল্লা রহমান বলে উঠল বিসমিল্লাখেছ আমাদের কোনো আপত্তি নেই রহিম লিখেছ কোনো আপত্তি নেই কিন্তু রহমান এটা আবার কে এটা তো জানলাম না এটা তো বুঝলাম না রহমান কে তার তো চিনি আল্লাহ রব আলিন পুরানে কারিমের একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করে আল্লাপাক রহমানের পরিচয় তুলে ধরেছেন রহমানকে আল্লাহ রব আল নাজিল করে দিলেন আর রহমান আল্লাহ রহমান হইলেন তিনি যিনি আল্লামাল কোরআন যিনি এই মুহদ সাল্লু আলহিমের উপরে কোরআন করেন কোরআন শিখান তিনি হলেন সেই রহমান তার বড় পরিচয় হল তিনি মানুষ বানাইছেন তিনি ইনসান বানিয়েছেন সোহেলের জবাবে আপলা আলমিন বলে দিলেন রহমান ছিন না রহমান কে রহমান হলেন তিনি যিনি তোমারে বানাইছে पूर्व पुरुष सबा बनाई समग्र मानसि कर सूंदर कथा बोलते कथा बोलार बयान कथा बोलार भाषा ताल्लाह रब्बुल आलमी ने तैर सोहाल সেই রহমানের পরিচয় হল তিনি শুধু খলাকাল ইনসান না তিনি আল্লাহ তিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন বাক শক্তি প্রদান করেছেন পর্যন্ত এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা নাই যেটা দিয়ে আল্লাহর আবাদত করা হয় না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহাকে এবাদতের জন্য বানাইছেন এই মাথার চুলগুলো জি হজের মধ্যে গিয়ে এই মাথার চুল মুন্ডন করা হলক করা অথবা কসর করা এটা কিন্তু হজের একটা ওয়াজিব এটা যদি কোনো কারণে বাদ যায় আপনাকে দম দিতে হবে যখন নামাজের জন্য কাটতে যাইবেন তখন আপনার চুলের কাটিং চুলের ফ্যাশনটা হবে চুল কাটার ডিজাইনটা হবে মোহাম্মদ রসুল্লাহ এবং তার সাহাবিদের আদলে मैदान हासर होस्लिम घर हिल हासर टा हो मैदान ओलुन दोकने छोदि যাদের চুলের কাটিং লটকানো থাকে বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন গামের শিল্পী নাচের শিল্পী বিভিন্ন ধরনের ব্যক্তিদের চুলের কাটিং চুলের ডিজাইন দেওয়া থাকে এই ডিজাইন পলো করে যারা চুল কাটবে তাদের হাসর হবে তাদের সাথে হাসান আর তাবে ওই একজন প্রখ্যাত তাবে ওই তিনি বলেন একবার আমার বোন আমাকে আনা সিবা রাদ সুদীর্ঘ নয় বছরের নবী সাল্লামের সোহবতে নয় বছর খেতমত করে কাটানো এটা বিশাল এক সৌভাগ্যের ব্যাপার আনা সিবা আলক রাহু তাল কাছে আমার বোন আমাকে নিয়ে গেলেন चुल गो काटा चोल रेखेम जो मुंडन रेखे जाहिली जुगे मुर्शिका पोरा माथार चूल काटे कि चुल रेखे दी तारा माथार चूल मुंडन करा के नास्तिकता मानी अजतरा मन करत नास्ती बोलेना देखार साथल शात তোমার বাড়ির চুলটা বাড়িতে নিয়ে সুন্দর করে এটাও কেটে ভালো করে সমান করে দিও এই সোভান সাহবাইকারতেন সাহবাইকার মাথার চুল কিরকম এটা লক্ষ্য রাখতেন সাথে সাথে একটা শিশু ছোট্ট শিশু অনেকে মনে করতে পারে এ এখনো শরীয়তের বিধিবিধান পালনের বয়স হয়নি কিন্তু আনাসিবনে মালক রাত আল্লাহ বললেন তোমার বাইয়ের म थे प्रशिक्षण पेम ट्रेनिंग पे तरह जीवन चले गो मृत्युर मुहूर्ते जो मृत्यु कर गा गर शुरू हो जो खुद्रो थेके खुद्रो तादेर थेके बाद इबने शहीद तक मृत्यु सन्निकटे अवस्था शाह समय এক যুবক দৌড়াই এসছে অমর ইত্যাদে যুবকের লুঙ্গিটা নিচে নেমে গেছে অমর ই খত্তাব রাহ শহীদ হয়ে যাচ্ছেন মারা যাবেন তার শরীর থেকে প্রচন্ড জোরে সরে রক্ত বাহির হচ্ছে ওমর ইবনে খত রাদি আল্লাহ চারিদিকে তাকিয়ে দেখছেন আর ওই যুবককে দেখে আল্লাহ বললেন এরপা ইজারাক ও যুবক তোমার লুঙ্গিটা উপরের দিকে তোল মৃত্যুর মুহূর্তেও নবী সালামের একটা সুন্নতের দিনের একটা বরখলাপ কাজ হবে এটা সাহবাইকাম রাধানি সহ্য করতে পারতেন না আনা সিব রাদি আল্লাহ এই হাসান আই রাজি আল্লাহ তে শিশু অবস্থায় তার মাথার চুলটাও ঠিক করে দিলেন তাহলে এই চুলের মধ্যে আল্লাহর এবাদত আছে এই গোপের মধ্যে আল্লাহর এবাদত আছে আছে না আল্লাহ নির্দেশ কাস্য সবার গোপ গুলাকে ছোট করো তাহলে এগুলো বড় রাখা আল্লাহর নাফর করা দাড়ির মধ্যে আল্লাহর ইবাদত আছে এগুলো আল্লাহ নিরর্থক তৈরি করেন নাই আল্লাহর এবাদতের জন্য তৈরি করছেন তারপরে শরীরের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনোকূ আল্লাহ রবীন্দ্র আবাদতের জন্য জিব্বা তৈরি করেছেন আল্লাহ রব্লা আলমিনের এবাদতের জন্য ব্রেন দিয়েছেন আল্লাহ রব্লা আলমিনের এবাদতের জন্য চক্ষু দিয়েছেন আল্লাহ রব্লা আলমিনের আবাদতের জন্য আল্লাহ শরীরের প্রত্যেকটা জোড়া করে বানিয়েছেন এই জোড়া জোড়া করে বানাইছেন যাতে মানুষ দাঁড়াই দাঁড়াই ও আল্লাহর ইবাদত করতে পারে রুকুতে গিয়েও আল্লাহর ইবাদত করতে পারে সেজদায় গিয়েও আল্লাহর ইবাদত করতে পারে বৈঠক করে করে যেন আল্লাহ রবাহ আলমিনের এবাদত করতে পারে সোভান অর্থাৎ মানুষের পুরা বডিটা পুরা শরীরটা আল্লাহ রবীন্দ্র একমাত্র আল্লাহর কোলামের জন্য বানিয়েছেন সোভান পুরা শরীরের মধ্যে মুখমন্ডল জিব্যা বাক শক্তি কথা বলা লেসান এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর এবাদতের জন্য এই দিয়েছেন বাক শক্তি দিয়েছেন একজন মানুষ যখন একটা কথা বলে আমরা বিজ্ঞান না জানার কারণে আমরা বুঝি না আমি যখন কথা বলি আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত कतगनो अंग प्रत्यंग्रेन शर प्रत्येक अंग प्रत्यंग कहे एक जगह अंगे एक, एक प्रत्यंगे जो समस्या देखा देर भाव कथा बोलते कथा बोलार शक्ति आर कथा ठीक नहीं ब्रेनर सार जबान कनेक्शन जगह ढिला कथा एलोम कत सुंदर चेहरा देखें कत सुंदर जुबक रास्ते दाड़ा, दाड़ा दाड़ा ट्राफिक ए क्या करते माथा ठीक न कत बड़ जमीदार लो, लोक बड़ लोकर ऐले रास्ते दाड़ा दाड़े देखें ट्राफिक सिगनाले क्या पैसा क्षेत्र সে এমন অর্ডার দিতেছে কমান্ড করতেছে গাড়ি একটাই একটাই আবার মাঝে মাঝে নিজে গাড়ির সামনে দাঁড়িয়ে দিস আচ্ছা তাহলে আল্লাহ রবমিন এই বাক শক্তি দেওয়া কথা বলার শক্তি দেওয়া এবং কথাটা যথাযথ বলতে দেওয়া এটা আল্লাহ রব্লা আলমিনের বিরাট এক আমত এই জন্য যখন দেখবো আমরা রাস্তাঘাটে যে কথাবার্তা ঠিক নেই ব্রেনের সাথে কথার সংযোগ নাই। বা তার কথাবার্তা ও আল্লাহ পাক তাকে পরিপূর্ণ কথা বলার ক্ষমতা দেন নাই তখন একটা দোয়া ফুটতে হয় দোয়াটা জানেন আপনারা জানেন আল্লাহ আলাহিদাল এদেরকে দেখলে দুস্থ বিকলাঙ্গ অসুস্থ এরকম মানুষ যখন রাস্তাঘাটে দেখবেন আল্লাহ করবেন আল্লাহ শুকর আদায় করবেন মিম্মা ও আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ রবিন তোমাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছেন আমাকে ওই আল্লাহ পরীক্ষা থেকে নিরাপদ রেখেছেন ওই আল্লাহর প্রশংসা আদায় করছি কারণ ওই আল্লাহ রব্বুল্লা আলমিন ইচ্ছা করলে আমাকেও এই পরীক্ষার মধ্যে ফেলতে পারতেন আমাকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেটা আল্লাহর অনেক সৃষ্টিকে আল্লাহ রবাহ আলমিন এই শ্রেষ্ঠত্ব দেন নাই হিসনুল মুসলিমের মধ্যে এই দুটা পাইবেন হিসনুল মুসলিম তো বই আছে मुसलिम प्रत्येक मानुष के देखले आल्लादाय दो ग आलमीन के कथा बोल रक्ति दी सामर्थ दिए क्या এতো আল্লাহ রবিনের এবাদতের জন্য আল্লাহ রবিনের গোলামের জন্যই দিয়েছেন এই জন্য আল্লাহ রসুল বলছেন জান আমার মত তোমাদেরকে আমি জান্নাতের জামানত দিয়ে দিতে পারি জান্নাত গ্যারান্টি তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি। মা তোমরা শুধু আমাকে দুইটা জিনিসের জামানত দাও দুটা জিনিসের জামানত দিলে আমি রাসুল তোমাদেরকে জান্নাতের জামানত দিয়ে দিব সোহান শুধু দুইটা জিনিসের গ্যারান্টি দাও নিশ্চয়তা দাও তাহলে আমি রাসোল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি জান্নাতের জমানো তোমার মধ্যবর্তী যে মুখমন্ডলের এই খালি জায়গাটার আমাকে গ্যারান্টি দিয়ে দাও নিশ্চয়তা দিয়ে দাও মা রে ঝিলাই হে দুই পাঁয়ের মধ্যবর্তী জায়গাটার আমাকে নিশ্চয়তা দিয়ে দাও গ্যারান্টি দিয়ে দাও निर्देशना अनुजाई क्या जगह से जगह रखा चोल तुम्न जमानत दिए दी भाई देखें जान्न पावा कत सहजा जिन जमानत दूटा जिन गार्टी अपनी निश्चयता दें আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বড় নিয়ামত হিসাবে দিয়েছেন সুতরাং এই নিয়ামত দিয়ে যখন এই কথা বলবো আল্লাহর দেওয়া জবান দিয়ে कथा गल आल्लाबो अल्लाहर उद्देश्य सन्तु और जदि अल्लाहर सन्तुष्टिर कथा बोलन मनुक्म हिवालिया मानकानिवालिया मिल आखिर যারা আল্লাহ রবিনের উপরে ইমানের উপরে দুনিয়ার মানুষের হয় দুনিয়াতে কল্যাণ হবে অথবা তার আখেরাতে কল্যাণ হবে এরকম কল্যাণের কথা বলো ভালো ভালো কথা বলো সুন্দর সুন্দর কথা বলো লিয়াসমুথ যদি তোমার জবান থেকে সুন্দর কথা বেন না হয় ভালো কথা বেন না হয় তাহলে তুমি কথা বলিও না তুমি চুপ করে থাকো। চুপ করে থাকাটাও আল্লাহ রব আলের একটা বড় এ বাদক অনেকে বুঝে না অনেকে মনে করে কথা তো বলতেই হবে ঠিক হোক আর বেঠিক হোক চা দোকানে বসলে দেখা যায় আল্লাহ আকবর দুই ধরনের বাইদের অভাব নাই एकधरणे भाई हल धर्म पंडित इसलाम पंडित बड़ बड़ महापंड सब जाने इसलम देखें मानस खुजे पाबेट पंडित इसलाम घंटार पर घंटा कथा जाबन बड़ बड़ डाक्त रास्ता घाटे दोकने अपनी खाली जाए खुज एक भाई कल के रेखर गात टा कम जन बैठा करते शुद्ध इटुकु बोलेंसी দেখবেন সাথে সাথে দশ পনেরো জন ডাক্তার ওখানে পাই যেবেন একজন বলবো ভাই ওই অমুক পাতার রস খান ওইটা ছাকা দেন একজনে কইটা দেন যদি এই এই ডাক্তারদের চিকিৎসা নেন আপনি ওই দিন এমন এমন চিকিৎসা আপনাকে ডাক্তারি করা শুরু করে দেবে সাথে সাথে সবাই ডাক্তার সবাই জানে এটার ওষুধ কি বুকের ব্যথা কন দেখবেন সাথে সাথে সব জানে মাথা ব্যথা কন সব জানে আবার ইসলামের ব্যাপারে কোনো একটা কথা তোলেন সব জানে আল্লাহ রসুল সালাম্মদকে সতর্ক করেছেন খবরদার কথা যদি বলতে চাও এমন কথা বলো আল্লাহর দেওয়া জবান দিয়ে তোমার ইচ্ছা মতো কথা বলা যাবে না কারণের আঠারো নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলেন থেকে মুখ থেকে এমন কোন কথা বের করে না তার এই কথাটাকে সংরক্ষণ করার জন্য এমন এমন অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন যারা তার মুখের থেকে বের হওয়া একটা কথাও রেকর্ড থেকে বাদ দেন না प्रत्येकारे विषय तुम एल एम नई विषय तुम कथा जार जिन्ह जे सबजेक्टे पारदर्शी उन्नीस सब कथा खबरदार भाषा भाषा ज्ञाना ज्ञान ज्ञान वाल तुम श्रवण शक्ति तुम्हार दृष्टिशक्ति তোমার হৃদয়ের অনুদাবন ক্ষমতা এই সব কিছু কে আল্লাহ রেদানে জবাবদিহি করবেন যে আমি বলে ফেলছি ফেলছি শেষ মানুষ দেখে কি দিয়ে চোখ দিয়ে শুনে কি দিয়ে বুঝে কি দিয়ে হ্যাঁ হৃদয় দিয়ে ফুয়াদ এর আল্লাহ আল্লাহ তিনটা জিনিসের কথা বলছেন সামা ওয়াল ওয়াল বাসারা এই তিন আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবে এজন্য জন্য খবরদার যেটা মনে চায় সেটা বলিও না বলতে হলে ওই বিষয়ে নিশ্চিত জ্ঞান থাকতে হবে এলেম থাকতে হবে এলেম নাই তুমি ওই বিষয়ে কথা বলতে যেও না তুমি কথা বলতে গিয়ে কথা বলে জাহান নামে যাওয়া লাগবে তার থেকে চুপ করে থাকা ভালো বেয়াদবির ছাইতে কথা কয় না বেয়াদবির কি গায়ের হাজির ভালো এটাও জানানো এটা প্রবাদ বাক্য যে বেয়াদবির গাই হাজির ভালো কথা বলতে যাই ভুল করার ছাইতে চুপ করে থাকা ভালো আমি কথা বলতে গিয়ে একটা মিথ্যা জাল হাজিজ বলে ফেললাম কথা বলতে গিয়ে একটা বেদাতি কথা বলে ফেললাম তার ছাইতে আমার চুপ করে থাকা অনেক ভালো তাহলে আমার গুনাটা হলো না নেকি না হইলেও গুণা তো হয় নাকি জান্নাতে না গেলেও জাহান নাম থেকে তো বাঁচলাম কি বলেন জাহান নাম থেকে বাঁচার পরে আল্লাহ যদি জান্ন দিব না এখানে বসে থাক তাও তো ভালো নাকি কি কর নাম থেকে বাঁচা দরকার জান্নাত না পাইলেও কোনো অসুবিধা নেই যদি জাহান নাম থেকে বাঁচা জাহান নাম থেকে বাঁচা মানে বিরাট ফাকাদ ফাঁকা ফাফাও জানাও বিশাল সফলতা জাহান নাম থেকে বাঁচা এই জন্য আমার জবান দিয়ে যেন আমি না এটা খেয়াল রাখতে হবে কারণ আমার কথা বের হবে প্রত্যেকটা কথাদেহ করা লাগবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম সতর্ক করেছেন कल्याण तो कथा बोल अथवाओ कल गुणा थे मानी नाजा पावाह रसूल सलम तुपिर এই জবান দিয়ে তুমি হয়ে যেতে পারো আবার এই জবান দিয়ে তুমি হয়ে যেতে পারবির যদি কথা বলো বেশি বেশি আল্লাহর জিকির কর কারণ কোরআনে কারিমে আল্লাহ রব্বুল কোন আমলের কথা বেশি বেশি আমল করো কথা আল্লাহ বলেন নাই একটা আমলের কথা আল্লাহ রবীন্দিন বলছেন জিকির কা বেশি বেশি জিকির কর তাহলে তুমি যদি বেশি কথা বলতে চাও তো বেশি কথা না বলে বেশি বেশি আল্লাহর জিকির করো কারণ আল্লাহর জিকির করলে তোমার জবানে এগুলা অত্যন্ত সহজ কোন মধ্যে দিলে এগুলা অনেক ভারী সুহান আল্লাহ আবার যদি হাবিবাত রহমান এই জিকির যত বেশি করবা তত তুমি রহমানেরও নিকটবর্তী হয়ে যাবা সুহান আল্লাহ নিরানব্বই বলিউম নিরানব্বই দফতর তার আমল্লামা নিয়ে এসে হাজির হবে তার আমল্লামা হিসাব করতে করতে করতে করতে কিছুই নাই সব শেষ কোনো কিছুই তার কাজে আসে নাই बान्डा तुम एक जिनसे आज जिन जो दी बेर दी तुम्हें देखा तुम्हार अनेक लाभवान हबा अनेक उपकृत होबा अल्लाहर बंदा बोले अल्लाह নিরানব্বই টা দপ্তর আমল ছিল সব নিষ্ফল হয়ে গেছে কোনো কাজে আসলো না আর একটা ছোট্ট জিনিস দিয়ে আমার কি কাজে আসবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন তুমি দুনিয়াতে লা জিকির করেছিল ইহা ইহার আমল করেছিলা লাইলা হাই্লা উপরে ইমান এনেছিলাম আল্লাহ রবালিন এক টুকরা লাইল হাই্লাহার কাগজ বের করে দিবেন এই কাগজটা মিজানের উপরে রাখার পরে ওই নিরানব্বই দপ্তরের চাইতে অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে তাহলে আল্লাহর জিকির লা লাইলা এত ওজন এত ভারী তাহলে কথা যদি বেশি বলতে হয় বেশি বেশি আল্লাহর জিকির করো অন্য কথা বেশি বলিও না আজকে দেখা যায় আমার এবং বাংলাম মসজিদে যদি কেউ আগে আসে আল্লাহর করে না কোরআনতালাবাদ করে না মসজিদের মধ্যে বসে বসে গল্প করে মসজিদের মধ্যে আগে আসলে আলহামদুলিল্লাহ আরব দেশে গেলে দেখবেন এখনো আলহামদুলিল্লাহ আরবের মধ্যে এমন এমন সুনত জিন্দা আছে যেই সুন্নত সারা দুনিয়া থেকে উঠে গেছে এখনো দেখবেন যে মসজিদের মধ্যে আর হবেরা যখন যায় একটু সময় মধ্যে গুনে ধরি রয়েছে আর হুজুরের কাছে আসে মাসালাজি গায়ে হুজুর কোরআন শরীফ তো সব গুনে খাই ফেলছে কি কর্ম এটা কারণ পড়েই না খোলেই না এটা এমন অবস্থা রেখছে ঘুনে ধরি এখন আসি জিজ্ঞাসা জন্য অপেক্ষা করা জামাতের জন্য অপেক্ষা করা এটা একটা বাদক এটা একটা শূন্য এই শূন্য আজকে উঠে গেছে সবাই খবর লয় জামাতের টাইম কয়টা ওই অনুযায়ী ঘড়ি ধরি ধরি একবার একামত হয় তখন দৌড়ায় দৌড়ে আসে এর আগে আর মসজিদে ঢুকে না কিন্তু মসজিদে আগে এসে কিছুক্ষণ বসে জামাতের জন্য অপেক্ষা করা এটাও একটা এ বাদন এটাও একটা শূন্য এই শূন্য আজকে হারিয়ে গেছে আবার যদি কিছু মুরব্বী আছেন ওনাদের হয়তো বাসায় তো কর্ম নাই আর বাসায় বসে থাকলে শাঁচির সাথে খালি ঝগড়া করে বাসা বসে থাকলে কথাবার্তা শুরু করি আল্লাহর জিকির আসার নাই অথচ ওই সময়টা আল্লাহর জিকিরে কাটাইতে পারতো আল্লাহর বান্ধা বেহুদা কথাবার্তা না বলে বেশি বেশি আল্লাহর জিকির করতে পারতো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেন কারণ যত বেশি বিনা দরকারি কথা বলবা যত বেশি কথা বলবা তোমার কলপটা শক্ত হয়ে যাবে তোমার কলপ কঠিন হয়ে যাবে আর যত বেশি আল্লাহর জিকির করবা তোমার কলপটা তত বেশি নরম হয়ে যাবে তোমার অন্তর নরম হইতে থাকবে আর যত বেশি বেহুদা কথাবার্তা বলতে বেশি তোমার হয়ে যাবে যার অন্তর যত বেশি কঠিন আল্লাহ রব আলিন তার থেকে তত দূরে সরে যায় এজন্য কথা বেশি বলা এটা খারাপ কাজ কিন্তু দেখেন বাঙালি কথা বেশি বলা এত পারদর্শী এজন্য বাংলাদেশের নামও আছে আবুল কালাম আবুল কালাম নাম আছে না আছে নে। আপনারা শুনছেন আবুল কালাম মানে কি আবুল কালাম মানে যে বেশি কথা কয় যে বাছাল বাছাল ছিলেন মানে খালি কথা কয় দরকার বেতরকারে বিনা দরকার খালি কথা কয় এর আরবদের আর বিভাষায় বলা হয় আবুল কালাম বাঙ্গালী কথা বলাই এত বেশি পারদর্শী নামও রাখে আবুল কালাম কি নাম রাখছে যার নাম রেখছে সেও জানে যে আবুল কালাম মানে কি যিনি আবুল কালাম ভাই আছেন উনিও জানেন না যে আবুল কালাম কি জিনিস নাম আবুল কালাম কিন্তু আবুল কালাম মানে বেশি কথা বলা যেটা নিন্দনীয় জিনিস মানুষের নাম আবুল কালাম হতে পারে না কারণ মানুষ এত বেশি কথা বলবে কেন কারণ বেশি কথা বলতে আল্লাহ রসুল নিষেধ করছেন লা কালাম খবরদার বেশি কথা বলেও না বেশি কথা বলা খারাপ জিনিস আমার ভাইরা এবং বনের এই জবানের এই জিব্বার সংরক্ষণ হেফাজত খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জবান দিয়ে জান্নাতিও হওয়া যায় এই জবান দিয়ে জাহান্নামিও হওয়া যায় আমরা আলোচনা করবো অল্প সময়ের মধ্যে এই জবান দিয়ে কিভাবে জাহান্নামি হয় এই জবানটা দেখে জাহান্নাম থেকে জবান দিয়ে কিভাবে বাঁচতে হবে এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে আমার জবান দিয়ে এমন কিছু করা যাবে না যেটা দিয়ে আমি জাহান্নামি হতে হবে শুধু আমরা এই এই বিষয়গুলো আলোচনা করব এক নম্বর বিষয় হলো আল কাজিবাটা মিথ্যাটাই জবান দিয়ে বের হয় মিথ্যা কোনখান দিয়ে বের হয় এই জবান থেকে বের হয় এই মুখ দিয়ে বের হয় এই মিথ্যাটা এমন এক জিনিস এই মিথ্যার দ্বারা মানুষ জাহান্নামি হয় আল্লাহ রসুল সাল্লা সালাম স্পষ্ট করে বলছেন মিথ্যা মনেক জিনিস এটা মানুষকে ফুজুর দিকে ফাপ কাজ দিকে দাবিত করে ওয়া ইন্নল ফুজুরাহি ইনার কাজ মানুষকে জাহান্নামের দিকে দাবিত করে তাহলে মিথ্যা মানুষকে জাহান নামের দিকে ধাবিত করে মিথ্যার পরিণাম হয় জাহান নাম আজকাল আমাদের এমন অভ্যস্ত সত্য কথা বলতে চাইলেও সত্য কথা বের হয় না মোবাইল বের হওয়ার পরে মিথ্যার প্রচলন মিথ্যার প্রবণতা আরো বাড়ছে মোবাইলে যা কথা বলে অধিকাংশ মিথ্যা কথা কয় जिज्ञे भर बाहरे आई मोबाइल टाइम बाहरे गो भाई तो बात मिथ्यार विभिन्न धरन आज ऐलेटाई जुबकता जो बेसि मिथ्या मेधावी खूब भलोले कह खुब छाल ऐले खुब छालू ऐले आ सत्यकता क्या आबूल मदन यारा মিথ্যা কথা না বলতে পারলি আরে হবে না মানে পারিপার্শ্বিক অবস্থা কথাকে যত বেশি সাজাই ঘুসাই সত্য বানাইতে পারে সুন্দর করে বলতে পারে তিনি তত বেশি বুদ্ধিমান আল্লাহর ব্যাপারে আল্লাহর রাসুলের ব্যাপারেও যিনি যত বেশি মিথ্যা কথা বলতে পারেন তিনি তত বড় বক্তা কাহিনী দিনের ব্যাপারে মিথ্যা কথা যত বেশি বলতে পারে সে তত বড় বক্তা সে তার হাদিয়া তত বেশি তার রেট তত বেশি বছর সিরিয়াল নাই কুনিল আর হাস বছর হয় তোরা খায়নি শোনার জন্য মানুষ ঘুরে মানে মিথ্যাটা সমাজে এত ব্যাপক আকারে প্রসিদ্ধ প্রতিষ্ঠিত যে মিথ্যার জয় জয় কার চারিদিকে এই মিথ্যাটা বের হয় কোন জায়গা দিয়ে জবান দিয়ে আল্লাহ রসুল সালাম বলছেন মিথ্যা তোমাদেরকে পাপাচারের দিকে দাবিত করে আর পাপাচার তোমাদেরকে জাহান্নামের দিকে দাবিত করে মিথ্যার মাধ্যমে আল্লাহ রব আলিন ব্যবসা থেকে বরক তুলে নেন নবী সাল ইসলাম বলেন যখন কোন ব্যবসায়ী তার দ্রব্যের তার পণ্যের সবকিছু স্পষ্ট ভাবে বর্ণনা করে সত্য কথা বলে আল্লাহ রব্বুল তার ব্যবসা মধ্যে বরকত দিয়ে দেন কাতামা দোস তুটি গোপন করে রাখে মিথ্যা কথা বলে ব্যবসা করে বলে আল্লাহর কসম এটা আমার এত টাকা কিনা এরকম বিক্রি করা যাবে না আমার কিনা দামও হয় নাই দুনিয়ার মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে আল্লাহ আল্লাহ বলেন্লাহ রবাহিন তার ব্যবসার সব বরকত আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা বড় ধরনের অপরাধ ওই ব্যক্তির চাইতে বড় জালেমার কে হইতে পারে আল্লাহ হিল কাদিবা যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বানায় আও অথবা আল্লাহর আয়াতের মাধ্যমে মিথ্যা প্রতিপন্ন করে এই জাতীয় যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে মিথ্যা রচনা করে এদের উপরে আল্লাহ করেছে লান আজকে চারদিকে দেখবেন আল্লাহর ব্যাপারে মিথ্যা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরব আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা কিরকম দুই একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন সুরা আলমায় পঁয়ত্রিশ নম্বর আয়তে বলছেন আল্লাহ বললেন বান্দা চারটা কাজ করবা তুমি দুনিয়াতেও সফল আখারাতেও সফল এক নম্বর কাজ হলো অধিকারী মানুষ এটা বা সফলতার জন্য দুনিয়া খেরাতে এক নম্বর কাজ দুই নম্বর কাজ এখন তাকুয়া অর্জন কর আল্লাহকে ভয় কর আছে পালন কর হারাম থেকে দূরে থাক এটা হলো তোমার দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হলো নেশি বেশি করার মাধ্যমে আল্লাহ রব আলিনের নৈকট্য হাসিল করু ইলাই হিল ওয়াশিলা এর অর্থ হলো সমস্ত মুফা শ্রেণী এই মাধ্যমে। যেই আমলে আল্লাহ সন্তুষ্ট হয় এইরকম আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হালি ফরজ আবাদত করি বসে থাকিও না ফরজ নামাজ পড়ে বসে থাকিবানা নফল সদা কো বেশি বেশি কর এটা হলো ইলাই হিলা এটা হলো তিন নম্বর কাজ মানে বেশি বেশি নফল এ বাদত করা নফল আমল করা চার নম্বর হলো প্রথম তিনটা হলো তোমার নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য চার নম্বরটা হল সারা দুনিয়ার মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাস্তায় যথাযথ নিয়মে সম্মত উপায়ে জেহাদ কর এই চারটা কাজ যদি করতে পারো আল্লাহ কুম তফলি হন দুনিয়াতেও সফল আখেরাতেও সফল এখানে তিন নম্বর কাজ যেটা হিলবাস আল্লাহ বললেন নফল আবাদত বেশি বেশি করার জন্য কিন্তু এই আয়াতের বাংলার জমিনে সব জায়গায় আল্লাহ বলছেন পীরের রুশিলা ধরা লাগবে ওসিলা না ধরলে নাই তুমি না যাত পাইবে না যার পীর তার পীর শয়তান আল্লাহলেই হলো ওসিলা বলছে ওসিলা ধরতে বলছে আল্লাহর ব্যাপারে মিথ্যা এটা হলো আল্লাহর ব্যাপারে ছড় মিথ্যা কথা আল্লাপাক যে কথা বলেন নাই আল্লাহর ব্যাপারে এই কথা লাগাই দেওয়া আল্লাপাক কোরআন একাডেমি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় বলেন নাই ফিদর শব্দ এটার আরবি কি আরবি লাগবে তো আমি চ্যালেঞ্জ দিয়েছি যে ইসলামের যতগুলো পরিবেষা আছে প্রত্যেকটা পরিবেশার যদি ফার্সি থাকেও অসুবিধা নাই এটার আরবি থাকতে হবে যেমন নামাজ নামাজ আরবি আছে আছে না আরবি কোরআন অথবা হাদিসে থাকতে হবে না হয় এটা ইসলামে নাই আচ্ছা এখন কেউ কেউ জবাব দিছেন এক ফির সাহেব জবাব দিছেন এটার যে এটা কোরআনে নাই কে কেছে এটা তো কোরআনে আছে কোরআ কি আছে ফির আরবিতে ওলি আরবিতে হইলো কি ওলি তো ঠিক আছে আলহামদুলিল্লাহ পাই গেছি ওলি কোরআনে তো অনেক জায়গা আচ্ছা এখন প্রশ্ন হইল আপনি ওলি থাকার কোরআন শব্দটা ব্যবহার না করে আপনি পার্সিটা করেন কেন আপনি পার্সিটা বাদ দিয়ে দেন কোরআন একটা করেন কোরআন একটা করিয়ে আপনি লেখেন যে ফির অলি সাহেব ঢাকা ওলি সাহেব কুমিল্লা অলি সাহেব চট্টগ্রাম আপনি অলি সাহেব লেখেন কোরআন ঠিক আছে বিষয় আমলি সমস্ত মুমিন আল্লাহর বন্ধু কিন্তু আপনার যে খাস করি আল্লাহ বন্ধু বানাইছে খাস বন্ধু যারা তাদের ব্যাপারে কোরআন আয়াত আছে এটা কোথায় বললো আপনি জানলেন কেমন এই গায়বের বিষয় জানিলেন কেমনে গায়বের বিষয় কোন ব্যক্তি যদি দাবি করে এই ব্যক্তির নাম হলো তগুত যে গায়বের দাবি করে গায়েবীর জিনিস জানতে পারছে এই হলো তগুত তা আপনি যখন বলবেন ওলি সাহেব চট্টগ্রাম আপনি হয়ে গেছেন তগুত এর পরের কথা হইল আরো কথা আছে যে ওলি হইতে হইলে দুইটা যোগ্যতা লাগে ইমান আর তাকোয়া তা আপনার ইমান আর তাকোয়া দুইটাই থাকে গোপনীয় বিষয় দুটাই কালবে থাকে দুটাই ভিতরে থাকে বাইরে দেখা যায় না এখন অন্য মানুষেরা জানল কেমনি উনি যে আল্লাহ রা কারণ কালবের বিষয় বাহিরের মানুষ তো জানার কথা না এটা তো এটা তো উনি যে আল্লাহর আপনি বলে দিলেন ডক্টর ইমাম হুসাইন সাহেব ঢাকা আমি যে ওলি সাহেব হয়েছি আপনি জানলেন কেমনে আপনিও তগতের অনুসারী হয়ে গেছেন কারণ আপনি কেমনে জানলেন যে আমি আল্লাহর হয়েছি এই খবর আপনাকে কে দিলো আপনি দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আরেকজন কোরআনে আছে মুর্শিদাশিদা আল্লাহ বলছেন খানা আছে ফ্ল্যাট আছে ফ্ল্যাট নাই খানা নাই ফির আছে হেদায়েত নাই কি বললো আরবুল্লাহ আলমিন বলতেছেন মাইয়াহ দিল্লাহ মোহতাদ আল্লাহ রবাহ আলমিন যাকে হেদায়ত দেন সে হেদায়ত পায় আল্লাহ যাকে হেদায়েত দিবেন না ফালান মুর্শেদা তার জন্য কোনো ওয়ালি কোন মুর্শেদ খুঁজে পাওয়া যাবে না তাহলে জমিনে কোন ওলি নাই কোন নাই। মুর্শিদ একমাত্র আল্লাহ এই একমাত্র আল্লাহ এজন্য আল্লাহ বলছে আমারে বাদ দিয়ে হেদায়েতের জন্য পুরা দুনিয়া ঘুরে ফেলতে পারিবা একজন ওলি একজন মুর্শিদ তুমি খুঁজে পাইবা এখন কেউ যদি কয় আমি খুঁজে পাই গেছি আমি হেদায়ত না দিলে তোমার হেদায়ত দেওয়ার কোন ওলি কোনো মুর্শিদ জমিনে পাইবে না অর্থাৎ জমিনের কোথাও নাই এখানে আল্লাহ নিজেকে ওয়ালি বলছেন নিজেকে মুর্শিদ বলছেন এখন একজন ব্যাখ্যা দিচ্ছেন وليم مرشد آماني كاملا کامل كنت تومی فیران کامل پای بانا خدایت رزن نوکسو پای بانا اللہ رب فرمیت تاروف اللہ رب فرمیت تاروف اتاک اللہ بول چن ومن اظلم ممن افترا علاللہ القذب او قذب بآیات انہو لا يفلح الظالمون اللہ بول چن ارحول الظالم যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে মিথ্যা রচনা করে আল্লাহ যা বলেন নাই মানুষকে বিকৃত ব্যাখ্যা করে আল্লাহ রসুল সালাম বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ জমিনে মানুষ বলবে আল্লাহ আল্লাহ দেখো আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল্লাহ জিকির করতে বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ করতে বলছেন আল্লাহ রসুল সাল্লা কথা বলেন নাই কারণ আহমদের হাদিস আল্লাহ রসুল মোসনাদ জমিনে লাহ বলার লোক থাকবে না ততক্ষণ কেয়ামত হবে না অর্থাৎ জমিনে যতদিন তাওহিদবাদী একজন মোমিনও থাকবে ততদিন কেয়ামত হবে না এখানে আল্লাহ রসুল সালিসার ব্যাপারে নিষেধাজ্ঞার ব্যাপারে অসংখ্যে আল্লাহ রসুল কেউ যদি আমার ব্যাপারে একটা মিথ্যা কথা ইচ্ছাকৃত ভাবে বলে সে যেন্লামের ব্যাপারে বলা হয় এই মসজিদের পবিত্র মিম্বর জমার দিন মিম্বরে দাঁড়িয়ে নবী সালামের নামে মিথ্যা বলা হয় আল্লাহর নামে মিথ্যা বলা হয় কিন্তু সাধারণ মানুষ না বোঝার কারণে তাহলে জনগণ আমাদেরকে খোদ্া দিতে দিত না পিটাই মসজিদ থেকে বাহির করত কিন্তু জনগণকে এই জন্য আমরা বোকা বানাইতে চাই বেয়াকল বানাইতে চাই আকাল দাঁত বাঙ্গি ফেলতে চাই জনগণ যাতে আমাদের এগুলো বুঝতে না পারে এই এবং আমার প্রথম কথা জবানকে হেফাজত করতে হবে কথাবার্তায় সত্যবাদী হইতে হবে আমল আখলাকে সত্যবাদী হতে হবে মিথ্যা থেকে নিজেকে বিরত রাখতে হবে দুই নম্বর শাহাদ মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না একটা মিথ্যা সাক্ষী দিবেন আপনি এত টাকা পাইবেন দেখবেন লোকের অভাব নেই এবং মুসলমান মুসলমান মিথ্যা সাক্ষ্য প্রদানকারী এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেয় বড় ধরনের একটা আকবরুল কাবায়ের ইমান বিধ্বংস ইমান ধ্বংসকারী কবিরা গুণা এই জবান দিয়ে মানুষ করে থাকে তিন নম্বর জবান দিয়ে করে থাকে করি একজনের পিছনে একজনের কথা লাগাই দিয়ে দুইজনের মধ্যে দুই পরিবারের মধ্যে দুই আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া মারা মারামারি হিংসা বিদ্বেষ তৈরি করে দেয় তার কাছে মজা লাগে এরা ঝগড়া করে আর এই পিছনে দাঁড়ে দাঁড়ে মুসকি হাসে খুশি লাগে আল্লাহ রাখুন যাবেন আল্লাহা কোরআন কারিমে বলছেন হাম্ম ইমা ইম বিনামিম কাপের বৈশিষ্ট্য হইল এরা এরা ইম বিনামিম দুইটা কবরের ফাঁস দিয়ে যাচ্ছিলেন নবী সালাম বললেন এই দুইটা কবরের ভিতরে আজাব হচ্ছে আল্লাহাক আমাকে জানাই দিচ্ছেন ওমা ইউ কাবির কাবির मन करतोर घुना बड़ा विशेष क्षेत्र नबी सल्लाम के कबर आजब सम्पर्ण नबी सलम कारण हम फाकाना नाम এই রোগটা দুনিয়াতে থাকাকালীন কালী ছগোল খরি করে বেড়াইতো এলোক ছিল ছগোল খড়ি করা মানুষের পিছে পিছিয়ে একজনের আরেকজনের সাথে লাগাই দিয়ে দুইজনের মধ্যে ঝগড়া ফাঁসাদ তৈরি করে দেওয়া আরেকজন ছিল পাকা নালা ইস্তাতে রুবিন বাউলিহি প্রস্রাব থেকে ভালো ভাবে পবিত্রতা অর্জন করতো না প্রস্রাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না। এই দুটা কারণে এদের আজহাজ হচ্ছে তাহলে একটা নামিমের কারণে এই অভ্যাস অনেক বাইদের থাকে অনেক বন্ধের থাকে যে দেখা যায় তার কোনো স্বার্থ নাই লাভ নাই কিছু নাই কিন্তু খুশি হয়। এই এই করে করে। এটা থেকে জবানকে হেফাজত করতে হবে চার নম্বর হেফাজত করতে হবে আলবত থেকে গীবত একটা মারাত্মক এই জবানের অপরাধ জাহার নামে যাওয়ার বড় একটা কারণ এই গেবত অনেকে আমরা ভালো করে বুঝি না আরেকজনের অনুপস্থিতিতে তার সঠিক দোষ ত্রুটি আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন আতাদাম আল্লা সাহাবিরা তোমরা কি জানো গিবত কাকে বলে গিবত কি জিনিস কল আল্লাহল হো আলম সাহাবাইকরাম বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো জানেন নবী সাল্লা সাল্লাম বললেন তোমার ভাই যেই জিনিস তার পিছনে বলাকে অপছন্দ করে এইরকম জিনিস পিছনে পিছনে বলার নাম হলো হল তখন একজন সাহাবি বলে উঠলেন ইয়ার রসুলাল্লাহ আপার এইটা আকুল। আমি যেটা পিছনে পিছনে বলে বেড়াইলাম সত্যিকারে যদি আমার ভাইয়ের মধ্যে ওই দোষটা থাকে তাহলেও কি গিবত হবে नबी सलमाम तुम्हें अपबाद रटाई एटे बड़े गुणा सत्य कथा टाइम कथा टा मान से এটা তার পিছনে পিছনে বলে বেড়ানো প্রচার করে বেড়ানো এটা হলো করে নাই এরকম কথা তার পিছনে বলে বেড়ানো এটা হলো বহতান এটা হলো অপবাদ অপরাধ এই কেমন তার ময় জানে অনেক মানুষ বস্তায় বস্থা আমল নিয়ে আসবে কিন্তু শেষে আমল কিছু নাই এদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নাম দিয়েছেন মুফলেস সাহাবিদেরকে একদিন জিজ্ঞাসা করলেন আতা ধরুন তোমরা কি জানো মুস কারা মুফলে তো এদেরকে আরবি সাহাবাই কেরাম বললেন আরে এটা বুঝবো না কি বুঝবো এটা তো সোজা জিনিস সাহাবা কেরাম বললেন মুফলেস হলো ওই মানুষেরা যার মধ্যে লাথা আপিহে যার জাগা জমিন নাই টাকা পয়সা নাইহাম নাই হে তো মুফলেস আল্লাহ আমি তোমাদেরকে ওই নাই। আমি তোমাদের ময়দানে বিশাল বিশাল আমল নিয়ে হাজির হবে কিন্তু দুনিয়াতে সে একজনের গিবত করছিল একজনকে গালি দিছিল। একজনের প্রতি জুলুম করছিল আরেকজনের হক নষ্ট করছিল এখন প্রত্যেককে তার আমল থেকে দেওয়া শুরু হয়ে যাবে এদিকে কিছু দিবে এদিকে কিছু দিবে এদিকে কিছু দিবে এদিকে কিছু দিবে দিতে দিতে দিতে দিতে বিশাল আমল নিয়ে হাজির হয়েছে শেষে গিয়ে দেখা গেছে তার আমল কিছুই নাই সব সর্বহারা হয়ে গেছে তাকে টাকে বসতে বসতে আমল নিয়ে গেছে কিন্তু তার কিছুই নাই সব চারিদিকে দিতে হয়ে গেছে তাহলে এই দেওয়া লাগছে কেন জবানের হেফাজত করে নেই জবান সংরক্ষণ করে নাই গীবত করছে হলে গিবত মুক্ত থাকতে হবে জবানকে গিবত থেকে সংরক্ষণ করতে হবে আমাদেরকে সংরক্ষণ করতে হবে সখরিয়া থেকে সুখরিয়া মানে ঠাট্টা বিদ্রোপ করা प्रत्येक मानुषा एक सम्मान दिए प्रत्येक मानुष के आल्ला सम्मान दिए माने अल्लाह पुरानी कारिमेन जमी मानस आदम आवाय सम्मानित प्रत्येक सम्मानित मानस टा के ढाट्टा उपहार करा विद्रोप এটা আমার আপনার কোনো অধিকার নাই কিন্তু আমরা দেখা যায় নিজেদের মধ্যে মুসলিমদের মধ্যে এক ভাই আরেক ভাইকে ঠাট্টা করি উপহাস করি তুচ্ছ ভাবে দেখি নিজেকে বড় করে দেখি আল্লাহ আল্লাহর মত আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আলীরা আমাকে আমার নিজের শোকে একেবারে ছোট বানাই দাও মানুষের চোখে আমাকে বড় বানাই দেখবে সুন্না সালাপনা এখন আমাদের অবস্থা হয়েছে মানুষের চোখে ছোট্ট নিজের চোখে বিশাল মানে নামের আগে পরে দশটা বিশটা উপাধি না লেখলে আমাদের ঠিক মতো মানে বক্তা হিসেবে পরিচয় হয় নাজাদ্দে জামান খতিবে আজম খতিবে বাঙ্গাল মোনাজের জামান অমুক তমুক শাইফুল হাদিস তারপরে এরকম বিভিন্ন রকমের উপাধি দিয়ে এই উপাধি গুলোর মান মর্যাদাও ধ্বংস করছে আর সবাই মধ্যে অহংকার ঢুকাই দেওয়া হয়েছে বক্তার নাম দিবে কোন জায়গায় তারপরে কারে প্রধান বক্তা কারে দ্বিতীয় বক্তা কারে তৃতীয় বক্তা এটা নিয়েও বিভিন্ন রকমের কথাবার্তা হয় অথচ এগুলো যদি এখলাসের সাথে দিন কেন্দ্রিক আমার দাওয়াত হয় আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ কে কোথায় আমার নাম দশ নম্বরে দিছে না বিশ নম্বরে দিছে এটা আমি দেখি না যেখানে মনে হয় ওখানে না দিলেও কোনো অসুবিধা নেই নাম দেওয়া জরুরি নাকি দাওয়াত দিছে কিছু কথা বলার জন্য क्योंकि सुविधा करामापिया रो तीन टाइम कदम आगे मयमन सिंह गेसि रत छोटा सो दो समय दीछे आलोचना कर সব মানুষ ঘুমাই রয়েছে কিছু যুবক ভাই বসে রেছে যে ভাইয়েরা ব্যবস্থাপনা করছেন ওনারা যে এতগুলো বাইকে এক জায়গায় করে দিয়েছেন এটাই তো বিশাল ব্যাপার আমি কয়দিন সারা বছর চেষ্টা করলে আপনাদের এতজনকে এক জায়গায় করতে পারতাম নাকি তাহলে এই ভাইয়েরা যে কাজটা করে দিছে কত বড় একটা কাজ করে দিছে তো সব ভাইদেরকে এক জায়গায় আনে দিছে আর আমরা আছি এখন ওই রাজনীতি তালে যে আমার নামটা কত বড় হয়েছে আমার নামটা কোথায় হয়েছে আমার কি হয়েছে আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আমি যে কথাটা বলতেছি কোন মানুষকে তুচ্ছ করা যাবে না নিজেকে বড় মনে করা যাবে না কাউকে ঠাট্টা উপহাস বিদ্রূপ করা যাবে না এই জাতীয় আর জবানের অসংখ্য অপরাধ হয় জবান দিয়ে এই জন্য আমার বাড়িরা এবং আমার বোনেরা আলোচনা দীর্ঘায়িত করব না মূল কথা যেটা যে আল্লাপাক আমাদেরকে যে জবানটা দিয়েছেন এটা আল্লাহর বিরাট নিয়ামত এখান থেকে যত কথা বের করি এই প্রত্যেকটা কথা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জবাবদিহিতার কথা মনে রেখে সব সময় কথা বলব তাহলে দেখবেন জাহান্নাম থেকে দূরে থাকা সহজ হয়ে যাবে কেমন তার মজা না আপনি কথা বলতে চাইলেও বলতে পারবেন না আলা মানি মুখের মধ্যে আল্লাহ তালা লাগাই দিবেন কথাই বলতে পারবেন না তাহলে যে কদিন আল্লাহ কথা বলার সুযোগ দিছে আল্লাহর নির্দেশের পরিপন্থী কোন কথা মুখ দিয়ে ভের اللہ